জাবির ইবনু আবদুল্লাহ রাদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম সওয়ার অবস্থায় কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে নফল সালাদ আদায় করেছেন